অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে বা গায়ের জোরে অস্ত্র বলে বলে বা অর্থ কৌশলে বা গায়ের জোরে কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না যায় না যায় না যায় না যায় না অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে কিংবা গায়ের জোরে কারো স্বাধীনতা কেড়ে যায় না যায় যায় যায় না, না, না, স্বাধীনে মাটির লাগি রাত্রি প্রহর জাজি যে জাতি দিতে জানে পাহারা প্রয়োজনে শাহদাতি কিংবা রক্তপাত আত্মহুতি দিতে পাগল পারা স্বাধীনে মাটির লাগি রাত্রি প্রহর জাগি যে জাতি আমরা তেরো কোটি জনতা সে জাতি আমরা তেরো কোটি জনতা রুখতে মোদের কেউ পারবে না পারবে না পারবে না পারবে না পারবে না বলে বা অর্থ বলে কৌশলে কিংবা গায়ের জোরে কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না যায় না যায় না যায় না যায় না আছো যারা গাদ্দার তাগতের চাটকার হয়ে যাও হয়ে যাও হুশিয়ান चाटोतर हो जाओ हो जाओ हुआ जालिमेरे मस न दे आघाते ही आघाते दीते चुरमा আমরা সেই সে জাতি অটল মদের নীতি আমরা সেই সে জাতি অটল মদের নীতি আমরা পিছু যেতে জানি না জানি না জানি না জানি না জানি না অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে কিংবা ঘায়ের জরে কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না যায় না যায় না যায় না যায় না সময়ের ব্যবধানে দিনে কি বাদুর দিনে আমরা যে থাকি অবিচান পারবে না পরে মোদের কারো হাতে হাত গোলাম সময়ের ব্যবধানে দিনে কি বাদুর দিনে আমরা যে থাকি অবিচান পারবে না পরতে মোদের কারো হাতে বোলামি রই সিং লাগলে জীবন দেব প্রয়োজনে রক্ত নেব লাগলে জীবন দেব প্রয়োজনে রক্ত নেব তবু মোরা পিছু হটব না হটব না হটব না হটব না অস্ত্র বলে বা অর্থ বলে কৌশলে কিংবা গায়ের জোরে কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না যায় না যায় না যায় না যায় না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 অন্তহীন পথে চলুতে তোমার পথে দৃঢ় থাকতে অন্তহীন পথে চলুতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দাও প্রভু শক্তি দাও শক্তি দাও প্রভু শক্তি দাও তোমার কাছাকাছি আসতে তোমার কাছাকাছি আসতে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 তুমি যদি দয়া করো প্রভু আসুষ্ না বাধা আসুস তবু তুমি যদি দয়া করো প্রভু আসুস না বাধা আসুস তবু চলব বুড়া বোমার রাহে চলব বুরাব গো তোমার রাহে পারি যেন সব ব্যথা সইতে পারি যেন সব ব্যথা সইতে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 যত গান যতসুর তোমার নামে লিখে যেতে পারি যেন খুনের দামে যত গান যতসুর তোমার নামে লিখে যেতে পারি যেন খুনের দামে শিশা ঢালা প্রাচীর সম শিশা ঢালা প্রাচীর সম আজীবন পারি যেন থাকতে আজীবন পারি যেন থাকতে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 জীবনে যত চাওয়া পাওয়ায় আছে আর কেউ নায়ক তোমার কাছে জীবনে যত চাওয়া পাওয়ায় আছে আর কেউ নায়ক তোমার কাছে আধার তাড়ি আলোর সমাজ আধার তাড়ি নিয়ে আলোর সমাজ জানো পারি আবারন আনতে যেন পারি আবারন আনতে অন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে অনন্তহীন পথে চলতে তোমার পথে দৃঢ় থাকতে শক্তি দাও প্রভু শক্তি দাও শক্তি দাও প্রভু শক্তি দাও তোমার কথা কাছি আসতে তোমার কথা কাছি আস্তে তোমার কথা কাছি আস্তে